আবুজার রাজেল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মুওয়াজিন জোহরের আজান দিলে তিনি বললেন ঠান্ডা হতে দাও ঠান্ডা হতে দাও অথবা তিনি বললেন অপেক্ষা করো অপেক্ষা করো তিনি আরও বললেন গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের ফলে সৃষ্টি হয় কাজেই গরম যখন বেড়ে যায় তখন গরম কমলেই সালাত আদায় করবে এমন কি বিলম্ব করতে করতে বেলা এতটুকু গড়িয়া গিয়েছিল যে আমরা ঢিলাগুলোর ছায়া দেখতে পেলাম